তৃতীয় খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদৃপ্তানব ঈশ্বর লাভের লক্ষণ সপ্তভূমি ও ব্রহ্মজ্ঞান শ্রীরামকৃষ্ণ বলিলেন বেদে নানা নানারকম অবস্থা বর্ণনা আছে সে পথ জ্ঞান পথ বড় কঠিন পথ বিষয়বুদ্ধির কামিনীকাঞ্চনে আসক্তির লেশমাত্র থাকলে জ্ঞান হয় না এ পথ কলিযুগের পক্ষে নয় এ সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে এই সাত ভূমি মনের স্থান যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ গুজ্জ নাভি মনের বাসস্থান মনের তখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে না কেবল কামিনীকাঞ্চনে মন থাকে মনের চতুর্থ ভূমি হৃদয় তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয় তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে এক তখন আর নিচের দিকে অর্থাৎ সংসারের দিকে মন যায় না মনের পঞ্চম ভূমি কণ্ঠ মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে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 যেমন লণ্ঠনের ভিতর আলো আছে মনে হয় এই আলো ছুলুম ছুলুম কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না শিরোদেশ সপ্তম ভূমি। সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয় কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না সর্বদা বেহুশ কিছু খেতে পারে না মুখে দুধ দিলে গড়িয়ে যায় এই ভূমিতে একুশ দিনে মৃত্যু এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা তোমাদের ভক্তিপথ খুব ভাল আর সহজ আমায় একজন বলেছিল মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন সকলের হাস্য সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায় পূজা জপাদি কর্ম বিষয় কর্ম সব ত্যাগ হয় প্রথমে কর্মের বড় হইচই থাকে যত ঈশ্বরের দিকে এগুবে ততই কর্মের আড়ম্বর কমে এমনকি তার নাম গুণ গান পর্যন্ত বন্ধ হয়ে যায় শিবনাথের প্রতি বলিলেন যতক্ষণ তুমি সভায় আসনি ততক্ষণ তোমার নাম গুণকথা অনেক হয়েছে যাই তুমি এসে পড়েছ অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল তখন তোমার দর্শনেতেই আনন্দ তখন লোকে বলে এই যে শিবনাথবাবু এসেছেন তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায় আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভেতর দিয়ে জল গোলে পড়ে যাচ্ছে তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম দাদা এ কী হল হলধারী বললে একে গলিত হস্ত বলে ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না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 তখন অনেক হইচই কমে গেল কেবল লুচি লুচিয়ানো লুচি শব্দ হতে থাকে তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন বারো শব্দ কমে গেছে যখন দই এলো তখন সুপ সুপ সকলের হাস্য শব্দ নাই বললেও হয় খাবার পর নিদ্রা তখন সব চুপ তাই বলছি প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে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 সমাধিস্থ হবার পর প্রায় শরীর থাকে না কারু কারু লোকশিক্ষার জন্য শরীর থাকে যেমন নারদাদীর। আর চৈতন্যদেবের মতো অবতারদের কূপ ঘোড়া হয়ে গেলে কেহ কেহ ঝুড়ি কোদাল বিদায় করে দেয় কেউ কেউ রেখে দেয় ভাবে যদি পাড়ার কারুর দরকার হয় এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর এরা স্বার্থপর নয় যে আপনাদের জ্ঞান হলেই হল স্বার্থপল লোকের কথা তো জান এখানে মত বললে মুদবে না পাছে তোমার উপকার হয় সকলের হাস্য এক পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয় সকলের হাস্য কিন্তু শক্তি বিশেষ সামান্য আধার লোকশিক্ষা দিতে ভয় করে হাবাতে কাঠ নিজে একরকম করে ভেসে যায় কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায় কিন্ত্ত নারদাদি বাহাদুরি কাট। এ কাঠ নিজেও ভেসে যায় আবার উপরে কত মানুষ গরু হাতি পর্যন্ত নিয়ে যেতে পারে